प्रचार सकाल साढ़े नेश टीवी बांगला है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 দিনের কাজ করতে লেগে যাও আসলে বহু মানুষ আছে বিশেষ করে আমাদের মুসলিম যুবক ভাইরা যারা চাকরি পায় না এমন দেশ যে দেশে চাকরির সুযোগ নেই বা এমন সমাজ যে সমাজে কাজের সুযোগ নেই এমন পরিবেশ যে পরিবেশে চাকরির সুযোগ আসে না সেই ক্ষেত্রে হয়রান হয়ে বেকার হয়ে ঘুরে বেড়ায় কিভাবে কাটাবো কোন দিকে যাব কোন পথে যাব এই সুবাদে অনেকে ভ্রষ্ট পথে পা বাড়ায়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 হারাম ভাবে নাই অবলম্বন করবে না কি করে দেওয়া হয়েছে আল্লাহ তালা তকদির বলে একটা জিনিস তাই না ইমানের কয়টা রুকুন ইমানের ছয়টা রুকুন ৬ নম্বর রুকুনটা হচ্ছে তকদিরের ভালো মন্দিরের ইমান মোহান আল্লাহ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 মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানোরান শুধুমাত্র মহিনের সম্পদ নয় कुरानीवन गिधा द्वंद मूल्यबोधर अभव प्रकृत विश्वास अभावेत जीवन जापन धर्म के देख सत्योचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा देखा সকল তার আপন কক্ষ পথে আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন আলোচনা এখানে চলে আসতে পারে বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রুজি অনুসন্ধান করতে হবে এবং তা কি পথে হালাল পথে হালাল পথে র দুনিয়া ছেড়ে যাবে না যতক্ষণ না তার নির্দিষ্ট বয়স পূর্ণ করেছে নির্দিষ্ট রুজি পূর্ণ করেছে সমস্ত রুজি তার ভাগ্যে আসবে তারপরে সে মৃত্যু বরণ করবে তোমাদের মধ্যে কেউ যেন উদ্বুদ্ধ না হয় রুজি আসছে না রুজি আসছে না রুজি আসছে না চল হারাম পথে নেমে যা না খবরদার না তোমরা সতর্ক থাকো খবরদার হারাম পথে নামবে না তোমরা আল্লাহকে ভয় করো এবং খবরদার হারাম পথে রুজি অনুসন্ধান করো না কারণ কোন নফ্স কোন আত্মা এমন নেই যে তার রুজি পূর্ণ না করে সে দুনিয়া ছেড়ে চলে যাবে এমন হতেই পারে না ইবনে বলেন তোমার মাঝে মাঝে নিজ কাজ কাজ করে যাচ্ছে। তুমিও তার তার যাও। মানে কি দিবরাত্র তো চলেই যাচ্ছে আর যেটা চলে গেল সেটা কি আসবে ফিরে মোটেই না সুতরাং তুমিও কাজ করে যাও জীবনের প্রত্যেকটা খাতা সাদা পাতা উল্টে দিও না তাতে কাজ করো হয় দিনের কাজ না হয় দুনিয়ার কাজ হাজরত তোমার বলেন কোন কোনো মানুষকে দেখে আমি বড় পছন্দ করি দেখে ভালো লাগে অতঃপর খোঁজ নেওয়ার পর যখন জানতে পারি যে ওর কোন কাজ ধান্দা নেই। তখন সে আমার কোনো ছোট হয়ে যায় বেকার লোক বসে বসে চায়ের দোকানে গল্প করছে বসে বসে এখানে আড্ডা মারছে বসে বসে এখানে ওখানে মানে সে কেউ মাস্তানি করে বেড়াচ্ছে কেউ কিছু না এরকম লোক আমার পছন্দ না পছন্দ কোন লোক যার কাজ আছে হয় দিনের কাজ না হয় দুনিয়ার কাজ তিনি আরো বলেন আমি তোমাদের কাউকে বেকার রূপে দেখতে করি যে ব্যক্তি না কোনো দুনিয়ার কাজ করে আর নাই কাজ। যান্ত্রিক যুগে মানুষ শারীরিক পরিশ্রম এখন সব কলের মাধ্যমে হচ্ছে যন্ত্রের মাধ্যমে হচ্ছে মানুষের মেহনত কমে গেছে অবসর আরাম আয়সের সময় বৃদ্ধি পেয়েছে যার ফলে খিদেও কম লাগে আপনি সবসময় বসে থাকলে খিদে বেশি লাগবে লাগবে না আর এর জন্য খাবার সময় হলে তো খেতেই হয় খেতে কম থাকলে কি হবে খাবার সময় এসেছে সকালে হলে ঠিক নাস্তা আবার দশটার সময় ঠিক নাস্তা আবার দুপুরে ঠিক খাবারের সময় যদিও খেতে না লাগে বিকালে আবার চা আবার রাত্রে খেতে তো হবেই খাবার সময়ে খেতে হয় কিন্তু এতে উদুর করতে হয় কেবল এতে না খাওয়ার রুচি থাকে আর না হজম ঠিক মতো হয় আর এর জন্য অধিকাংশ লোকের পেট খারাপ হয় বিভিন্ন পেটের অসুকে ভোগে আর সেই সময় কি ছিল তোমার না বেকার হয়ে কাজ করে দেন এ ব্যাপারে আরবি কবি বলেছেন তুমি কি জানো যে মানুষের যৌবন আর মানুষের অবকাশ আর মানুষের ধনবত্তা কি আছে যৌবন আছে ধন আছে আর অবসর আছে জানছেন তো তিনটে জিনিস জমা অবস্থা কি হবে এই তিনটে জিনিস যদি মানুষের থাকে তাহলে সে ভ্রষ্ট হবে না হবে না সে ভ্রষ্টের পথে পা বাড়াবে ভরা যৌবন আছে পয়সাও আছে হাতে আর সেই সাথে তার অবসর আছে তার কাজ নেই আর ফলে সে এমন পথে পা বাড়ায় যাতে তার ক্ষতি হয় এবং তাকে খারাপ করে ফেলে আবু বলছেন আমি বললাম ইয়ার সব থেকে সুন্দর আমল কি রাসুল্লাহাদ ইমান আর আল্লাহর রাস্তায় জেহাদ তারপরে বললাম তারপর কি আইউর রেকাবে আফদাল কোন কিতদাস গোলাম আজাদ করা মানে সব থেকে ভালো তো রাসুল্লাহ সাল্লাহ বললেন সব থেকে দামি যেটা সেটা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 কারণ বসে থাকলেই তো ক্ষতি বসে থাকলেই ক্ষতি আপনি বসার সময়টা কাজে লাগান যদি নিজের কাজ না থাকে তাহলে কোন কারিগরের কাজ করে দেন কিংবা যে কারিগর নয় তার আপনি কাজ করে দেন মানুষের কাছ থেকে নিজের মন্দকে দূরে রাখবে এটা হবে তোমার জন্য সাদা আল্লাহ তুমি সাদাকা করতে চাও সাদা কিন্তু তুমি কিছুই করতে না পারো কম সে কম মানুষের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 নিজের ঠিকমতো ডিউটি পালন করে না অলস মানুষ কুড়ে মানুষ এরকম মানুষ আল্লাহ পছন্দ করেন না আর রসুল্লাহ আলস্য পছন্দ করেন না করতেন আল্লাহ যাই হোক ক্যাসাল মানে হচ্ছে আলস্য অলসতা আমি অলসতা পছন্দ করি না অনেকে বলে কি আমার সেরকম উপযুক্ত কাজ না আমি কাজ করব কি করে চাকরি খুঁজলাম আমার বহু সার্টিফিকেট আছে সার্টিফিকেট দেখিয়ে দেখিয়ে চাকরি মিললো না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 নহেতা নগণ্য যদি পারো কিছু করো জীবনের জন্য জীবনে বাঁচতে হলে কিছু একটা করতে হবে আস্তে আস্তে আস্তে আস্তে আর আস্তে আস্তে হাতের কামাই হচ্ছে সবথেকে বড় উপার্জন যে সবথেকে পবিত্র খাবার রাসুল্লাহ বলেছেন সবচেয়ে পবিত্র খাবার মানুষ খায়নি তার নিজের হাতের কামাই ছাড়া সব পবিত্র খাবার কি নিজের হাতের কামায় উপার্জন এবং এই পবিত্রতার মাঝে আমাদেরকে চলতে হবে এবারে সময় শেষ হয়ে এসেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলুন আমরা ইমানের পাঁচটি অঙ্গ শুনেছি পাঁচটা রুকুন ইসলামের কি কালিমা তারপর নামাজ তারপর হ্যাঁ খবরদার কালেমা নামাজ রোজা হাকাত যান সাধারণত মানুষের মুখস্তাকাত আমরা মুসলমানরা জাকাতটাকে লাস্ট নম্বরে ফেলে দিয়েছি কারণ নেই তো কে দেয় ইসলামের অর্থনীতির অবস্থা কেন দুরবস্থা যেহেতু ইসলামী রুকুর মুখস্ত করার সময় জাকাতকে পিছনে দিয়েছি অথচ জাকাত কার পরে স্থান নামাজের পরে কালিমা নামাজ রোজা না অবশ্য অনেক কায়দাতে আছে ইমানের রুকন সাতটা ওরা বলল মত একটা রুখুন কিন্তু না আল্লাহর উপরে ইমান তাই না ফেরেস্তার উপরে ইমান তারপর কিতাব সমূহের প্রতি ইমান তারপর রসুল সমূহের প্রতি ইমান তারপর আখেরাতের প্রতি ইমান এই আখেরাত কখন থেকে শুরু হয় কখন থেকে শুরু আখেরাত মৃত্যুর পর থেকে আখেরাত শুরু জান্ন জাহান্ন পর্যন্ত তাহলে অল বাস বা মৃত্যুর পর পুনরুত্থান এটা তো আর কোন রুকুন না সুতরাং সাতটা যারা বলে তারা একটা বাড়তি বলে এটা ঠিক না বরং আখেরাতের ভিতরে ওটা ভরা আছে আর ছ নম্বর রুকুন হচ্ছে কি বিশ্বাস করতে হচ্ছে ছটা রুকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক ইসলাম জানতে বুঝতে এবং তার উপরে আমল করতে তার ইবাদত আচরণ করতে পারি আল্লাহ আমিন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 পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয়